আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আপনারা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বাংলা পিস টিভি দর্শন করছেন তাতে ইসলামী প্রোগ্রাম বিশেষ করে হালাল হারাম এবং ইসলামী অর্থনীতির উপরে विभिन्न दिक्क सम्पर्के आलोचना सुन आशा कर उपकृत हबेंवंबी आल्ला दिन शिक्षा करार फरज पालन करबें तार फले दिन और दुनिया पाथे संग्रह कर ईशा आल्लाल्लाह के तौफिक दें आज के से ही धारावाहिक आलोचनार एक पर्व आज के आलोच्य विषय हल मानुष निजे कमाई ना करपर धन चूरी खेते चाय डाकती खेते चाय আর চুরি ডাকাতি নিশ্চয়ই আপনারা জানেন এটা খুবই খারাপ কাজ নোংরা কাজ শরীয়তের দৃষ্টিতে কি বলে চোরকে কি বলে তার শাস্তি কি এই নানা দিক নিয়ে আমরা আজকের আলোচনা করব চুরি হল চুপি সারে অপরের ধন মাল টাকা পয়সা আত্মসাত করা নেওয়া লুকিয়ে নেওয়া এটা হলো চুরি আর একটা হলো ছিনতায় বা ডাকাতি সেটা হলো প্রকাশ্যে গায়ের জুড়ে অস্ত্র ঠেকিয়ে শক্তির জোরে অপরের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এটা প্রকাশ্যে চুরি থেকে এটা ভিন্ন এবং চুরির যা শাস্তি এর শাস্তি এক নয় আর একটা হচ্ছে তশরুফ করা তশরুফ করা মানে আপনার আয়ত্তে যে মাল আছে নিজের মাল না অপরের মাল আপনার আয়ত্তে আছে আর সেইখান থেকে আপনি মালিককে গোপন করে সেই মাল আত্মসাত করা বা কুক্ষিগত করা এটা হচ্ছে তহবিল তশরুফ করা বা তশরুফ করা তাসাররুফ করা ইত্যাদি আর রাস্তায় যাচ্ছে মানুষ সেখান থেকে হঠাৎ করে একতার ব্যাগ নিয়ে চলে গেল। মোটরসাইকেলে এলো পেছন থেকে হঠাৎ করে ব্যাগটা কেড়ে নিয়ে চলে গেল। এ হচ্ছে ছিনতায় এইভাবে কিছু মানুষ আছে যারা অর্থ উপার্জন করতে চায় না পরের জিনিসে লোভ করে তার চোখের আড়ালে অজান্তে সেই হেফাজতে রাখা জিনিস নিয়ে চম্পট দেয় লোকের মেহনত বলে কামানো জিনিসে তাদের চোখ যায় এবং চুরি করে নিজের পেট চালায় নিজে কামাই করে খাবে না খাবে চুরি করে এটা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা এটাও একটা চোর বৃত্তি আর এই চোর বৃত্তি এতে কোনো পুঁজি লাগে না আর এতেই তারা বিলাসিতা করে এমন কি সংসারে ছোটোখাটো জিনিস চুরি করার ফলে ছিঁচকে চোর ও চোর বৃত্তিতে পাকা হয় अति चोर पाती चोर होते होते सीधे चोर आम चूड़ी ताल चूड़ी पेपे चूड़ी गोस्तला राननाशाल गोस्तुड़ी कत रकम चूड़ी पर पुके माँ चूड़ी मठर फसल चूड़ी खामारे धान चूड़ी खट चूड़ी छागल गोरु चूड़ी थाला बाटी चूड़ी टाका पैसाओ अलंकार चूड़ी एवं सकल प्रकार चूड़ी रप्त हो पकेट हाथ दिए ब्लेड मेरे अपना टाका हाथी ने भारि पक्कहस्तरा बसे ट्रेने जैगे एकटू बेखेल हमनर पकेट काटा गया है एवं पकेट खाली हो गए कत हीन और दुस्साहसिक से चोर जे कबर खुड़े लाश चुरी कर लाशे काफन चूरी महानबी सल्लाह सल्लम एम चोर के अभिशाप कर चोर अभिसप्त ये एक सामाजिक महापराध যে চোর যে যে কারণে সৃষ্টি হয় সেসব কারণ যদি আমরা ছেড়েই দিই বিভিন্ন কারণে কেউ পেটের দায়ে চুরি করে কেউ অভ্যাসগতভাবে চুরি করে সমাজ চোর বানায় অনেক চোর এমন যে সমাজ তাকে বাধ্য করেছে চুরি করতে এসব আমরা জানি কিন্তু বাধ্য করেছে বলে আমাকে করতে হবে তা না সমাজ যদি আমাকে বিষ খেতে বাধ্য করে তো আমি বিষ খেতে বাধ্য হব কেন আমি কেন নিজের ক্ষতি নিজে করব। সুতরাং সামাজিক মহা অপরাধ আর এই সমাজ বিরোধী নোংরা মানুষটির হাত যা করে তার জন্য রাখা হয়েছে উচিত শাস্তি এ ব্যাপারে মহানাল্লা বলেন্লাহ হাকিম চোরা মায়দা আটত্রিশ নম্বর আয়াতের বিধান রয়েছে চোরের চোর চোর নি ছেলে হোক মেয়ে হোক তার মানে পুরুষ হোক নারী হোক চুরি করেছে ধরা পড়েছে তাদের কীটকর্মের বিনিময়ে শাস্তি স্বরূপ তোমরা তাদের হাত কেটে নাও তাদের হাত কেটে নাও আর আল্লাহ তালা অতিশয় ক্ষমতাবান মহাপ্রজ্ঞাময় হাত কেটে নাও বলতে কি হাত কাটতে হবে ডান হাত কবজি পর্যন্ত কেটে নাও এই কবজি পর্যন্ত হাত কেটে নিলে আর এই হাত কাটা অবস্থায় মানুষ তাকে দেখলে মানুষ উপদেশ গ্রহণ করবে ফলে চুরি করতে অগ্রসর হবে না আর চুরি করতে উদ্বুদ্ধ হবে না সে চোরও হবে না আর তাকে যে দেখবে সে উপদেশ গ্রহণ করে সেও আর চুরি করতে যাবে না জানবে যে চুরির শাস্তি এত বড় এ হলো ইসলামী বিধান ইসলাম এসেছে মানুষের পাঁচটা জিনিস রক্ষা করার জন্য মানুষের যান মানুষের ইমান মানুষের জ্ঞান মানুষের মান আর মানুষের ধন ধন রক্ষার জন্য ইসলাম এসেছে এসে ইসলামের বিধান এসেছে মানুষের ধন যেন কেউ কুক্ষিগত না করে অন্যায় ভাবে ভক্ষণ না করে কেউ যেন চোর করে না খায় ইসলামের এই বিধান সুরা মায় দ্যাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে চোর ধরা পড়লে তার হাত কেটে দাও মহিলা হলেও তার হাত কেটে দাও এখানে কোন রকমের দয়া নেই কোন রকমের রহম নেই চোর সে কামাই করে খাবে তা না সে পারিশ্রমিক বলে নিজের পরিশ্রম করে খাবে তা না বরং যে মানুষ পরিশ্রম করে কিছু সঞ্চয় করেছে সে খেটে খুঁটে বেচারি জমা করেছে আর তার মালের উপরে তার চোখ গেছে তার হাত লম্বা হয়ে তা চুরি করেছে তা কেটে ফেলো সে হাত কেটে ফেলো যে হাত দিয়ে সে চুরি করেছে এ হল ইসলামের বিধান ইসলাম এসেছে হচ্ছে মানুষের অর্থনীতি सुंदर करते स्वच्छल करते पवित्र करते अर्थ आपनी संचय करब अर्थ के बर्धनशील करते से अर्थ अपन हिफाजते थे से अर्थ नष्ट होते देवे ना इसलाम इसलम मानुषर प्रति दया मानुष करुणामयम मानुषर जन करुणा क्यों अधिकांश मानूषता जाने ना इसलाम की जिनिस মহানবী সাল্লা বলেছেন ফলে তার হাত কাটা যায় এই চোর হচ্ছে অভিশপ্ত সামান্য জিনিস চুরি করে অথচ তার দামি জিনিস তার কাছ থেকে কেটে নেওয়া হয় ফলে তার হাত কাটা যায় রশি চুরি করে ফলে তার হাত কাটা যায় বোখারে শরীফের হাদিস এ হচ্ছে চোর চোর অভিশপ্ত সামান্য চুরি করে তার হাত কাটা যায় এক শ্রেণীহাদি যখন অপরাধ করে তখন সে মোমিন থাকে না এমনিতেই যে আল্লা আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস করবে ইমানের রুকুন কয়টা কয়টা ছয়টা ছয়টা রুকুন যখন তার মনের ভিতরে এসে যাবে অবশ্য এটা রুকুন ছয়টা হচ্ছে রুকুন বাকি আরও অন্যান্য জিনিস আছে তারপর ইমান আনতে হবে তাই না নাকি ছটা আনলে আর বাকি বিশ্বাস না করলে ইমান থাকবে না ছটা হচ্ছে না মানুষের ছটা রুকুন যখন আপনার মধ্যে থাকবে প্রত্যেক বিষয়ে আপনার ইমান থাকবে আপনি মোমেন মানুষ কিন্তু এমন একটা কাজ করে বসলেন যার ফলে আপনার ইমান কি হয়ে যেতে পারে উড়ে যেতে পারে কোন সিঁড়ি করেন সামান্য একটা সিঁড়ি করে দেন কুফরি করে দেন আপনার ইমান কি হয়ে যাবে ভল্টিউব খুলে দিলে হাওয়া যেমন বের হয়ে যায় এবং গাড়ি অচল হয়ে যায় আপনার জীবনটাই বেকার হয়ে যাবে যে জীবন ছিল জান্নাতের জন্য সে জীবন চলে যাবে কোথায় চিরস্থায়ী জাহান নামের জন্য কিন্তু যদি কুফরি বা সিরকি না করেন এমন কোন কাজ না করেন যাতে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যান কিছু কাজ আছে যা করলে পরে ইমান সাময়িকভাবে আপনার বুক থেকে উড়ে যায় এবং মেঘের মতো আপনার মাথার ওপরে ছায়া করে থাকে যতক্ষণ না ওই কাজ বর্জন করেছেন ততক্ষণ আবার ইমান আপনার বুকে ফিরে আসে না সে কাজ কি আগেই বললাম সিঁড়িখ নয় কুফরিও নয় কারণ সিঁড়ি কুফরি করলে একবারেই উড়ে যায় চলে যায় কিন্তু এই কাজ করলে একবারে চলে যায় না আপনার বুক থেকে যায় গিয়ে অপেক্ষা করে সেই কাজ কি কোন ব্যবীচারী মোমেন থাকা অবস্থায় ব্যবচার করতে পারে না তার মানে কি যতক্ষণ সে ব্যবচারে লিপ্ত থাকবে তার ইমান যদিও সে মোমেন থাকবে ততক্ষণ তার কাছে ইমান থাকবে না যতক্ষণ সে চুরি অবস্থায় চুরি করছে চুরি করা অবস্থায় থাক ততক্ষণ তার বুকে ইমান থাকতে পারে না ইমান বেরিয়ে যায় প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আপনাদের সামনে আসছি সাথে থাকুন কাছে থাকুন প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে কাজ করলে আপনার বুকে ইমান থাকে না ইমান বেরিয়ে যায় এবং মাথার ওপরে থাকে অপেক্ষা করে সেই কাজ বর্জন না করা পর্যন্ত আপনার ইমান বুকে ফিরে আসে না সে কাজ কি আগেই বললাম সিরিকো নয় কুফরিও নয় কারণ সে কুফরি করলে একবারেই উড়ে যায় চলে যায় কিন্তু এই কাজ করলে একবারে চলে যায় না আপনার বুক থেকে বেরিয়ে যায় গিয়ে অপেক্ষা করে যখনই তা ছেড়ে দেবেন বর্জন করবেন আবার ফিরে আসবে সেই কাজ কি মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন লা লিপ্ত থাকবে তার ইমান যদিও সে মোমেন তৌহিতবাদী কিন্তু চক্রান্তে পড়ে গেছে ব্যবচার করছে যতক্ষণ সে ব্যবচারে লিপ্ত থাকবে ততক্ষণ তার কাছে ইমান থাকবে না চোর যতক্ষণ সে চুরি অবস্থা চুরি করছে করা অবস্থায় থাকবে। ততক্ষণ তার বুকে ইমান থাকতে পারে না ইমান তার মানে হচ্ছে যে কোন মোমেন চুরি করতে পারে না কোন মোমেন প্রকৃত মোমেন ব্যবচার করতে পারে না শরীফুল খাম রাহিন আর কোন মোমেন মদ খেতে পারে না যে অবস্থায় সে মদ মদ খায় সে মোমেন থাকতে পারে না মোমেনের কাজ না চুরি করা একটা কদর্য আচরণ এ আচরণ কোনো মুমিন করতে পারে না কোনোভাবেই যে কোনো জায়গা থেকে সে চুরি করতে পারে না সুতরাং বুঝতেই পাচ্ছেন বোখারি মুসলিমের হাদিস কত বড় গুরুত্বপূর্ণ যে চোর যখন চুরি করে তখন তার বুকে ইমান থাকে না যে মক্কায় হাজিদের সামান চুরি মক্কায় হাজিদের সামান চুরি করা হাজি সাহেবরা হজ করতে যায় সঙ্গে টাকা পসে নিয়ে যায় না আর সেখান থেকে চুরি করতে সুবিধা হয় কারণ সেখানে তা সবাই মানে ভালো জায়গায় থাকতে পারে না হোটেলে থাকতে পারে না অনেকে বাইরেই রাস্তাতে রাস্তাতেই রাত কাটায় রাস্তার ওপরেই প্লাটফর্মেই শুয়ে শুয়ে রাত কাটায় তো সেখানে চুরি করতে সুবিধা হয় এমন এক চোর যে চোরের কথা মহানবী সাল আলি আসাল্লাম বলেছেন যে আমি জাহান নামে এমন এক ব্যক্তিকে দেখাম যে মাথা বাঁকানো লাঠিওয়ালা ছিল মাথা বাঁকানো লাঠিওয়ালা ওই যে কী ওটাকে আকসির মতো লাঠি আছে না সেই মাথাটা ঘোরাটা থাকে এই লাঠি এইভাবে টানত টানতে টানতে সে হাজিদের সামান চুরি করত। কখনো কাপড় কখনো আর কিছু এইভাবে টেনে নিয়ে মানে বেখেয়ালভাবে থাকলে আর কি হাতে সরাসরি হাত দ্বারা নেবে না ওই লাঠি দ্বারা টেনে নিত রসুল্লাহ সাল আলিয়া বলছেন আমি জাহান নামে দেখলাম সে তার নারী ভুড়ি টেনে নিয়ে বেড়াচ্ছে নারী ভুড়ি বেরিয়ে গেছে যে টেনে নিয়ে বেড়াচ্ছে আমার লাঠিটা ওইভাবে নিয়ে যাচ্ছিলাম লেগে গেছিল ধরা পড়লে ধরা না পড়লে খানিক দূর তার নিজের হয়ে গেল। আর কেউ টের না পেলে সামানটি সে নিয়ে চলে যেত এটা হচ্ছে মুসলিম শরীফের হাদেশ নিকৃষ্ট এক চোর যে এইভাবে বাহানা করে লাঠি টেনে নিয়ে চুরি করত তার জন্যে জাহান নামে সে তার নিজের নারী ভুড়ি টেনে নিয়ে বেড়াবে আল্লাহ নব্বী আসলাম দেখেছে তার মানে এ শাস্তি সে ভোগ করছে বা করবে চুরির জগতে চুরির নানা ধরন রয়েছে বিভিন্ন রকমের চোর রয়েছে ডাক বিভাগের কোনো কর্মচারী বা অন্য কারো চেক বা ড্রাফ চুরি এটাও চুরি অর্থ ব্যয় করে যাদেরকে রক্ষক বানানো বানানো হয় তারাই ভক্ষক হয়ে জনসাধারণের মাল চুরি করে रक्षक जदि भक्षकय के करीबे रक्षा तक रक्षक जदि भक्षक रक्षा सूतरा यहाँ एक चूड़ी जा रक्षक बनाना हो निजे चूरी कर सरकारी कारेंट चूरी सरकारी जेको माल चुरी कारेंट अपना टांगा नामा तरह रात हुकिंग कर हुकिंग हकिंग आपनी निजे घरे आलो चला पाखा चाला अथवा মেশিন চালাচ্ছেন অথবা আপনার বিয়ে শাদী হ্যাঁ হকিং করে বা জলসাও করা হয় তাই না হকিং করে জলসাও করা হয় এটা তো চুরি সরকারকে ফাঁকি দিয়ে আপনি চুরি করছেন সরকার অনুমতি দিয়েছে সরকারের কাছে অনুমতি নিয়েছেন যদি অনুমতি নিয়েছেন সমস্যা কিন্তু বিনা অনুমতিতে আপনি রাতের বেলায় অন্ধকার যখন ছে আসে আপনি হুকিং লাগিয়ে দিচ্ছেন আর আপনি সরকারের মাল চুরি করছেন এটা আপনার জন্য যায়জ একজন বলছে সরকার চাকরি দেয় না তো চুরি করবো তা কি করবো সরকার যদি চাকরি না দেয় তা বলে কি আপনি চুরি করবেন আপনাকে যদি কোনো বাড়িতে আপনি খাবার চান সে যদি খেতে না দেয় তার বাড়িতে আপনি চুরি করবেন এটা কোন কথা এটা তো আর হতে পারে না আর রাসুল্লাহ আসাল্লাম বলছেন ওলা তা কুম্মান খাওয়ানা তোমার প্রতি যে খেয়ানত করে তুমি তার খেয়ানত করো না সে তার অপরাধ সে নিজে ভুগবে তার বদলে তুমি অপরাধ করবে কেন সরকার যদি তোমাকে চাকরি না দেয় তুমি হয়তো যোগ্য মানুষ বহু জায়গায় ঘুরেছ চাকরি পাওনি ইন্টারভিউতে ফেল হয়ে গেছো অথবা বক্সিস দাওনি ঘুষ দাওনি ডোনেশন দাওনি তাই চাকরি পাওনি তার বদলে আমি সরকারের কাছে যত পারি মেরে নেবো মেনিটে যাত্রা করব হুকিং করব সরকারের মাল দাঁড়িয়ে মেডাল যত ইচ্ছা তত আমি ভক্ষণ করবো এই জায়াজ কে করলো তোমার জন্য নিজে নিজে জায়াজ করলে হবে নিজে নিজে হালাল করে নিলে নিশ্চয় না সুতরাং এটা কোনো কথা না চাকরি দেয়নি বলে আপনি তার চুরি করতে পারেন না অর্থের বিনিময়ে পাওয়া যায় যে জিনিস অর্থের বিনিময়ে পাওয়া যায় তা লুকিয়ে বিনা পয়সায় ব্যবহার করা চুরি নয়তো আর কি যেটা পয়সা দিলে পাবেন সেটা আপনি লুকিয়ে বিনা পয়সায় ব্যবহার করছেন সেটা এক প্রকার চুরি অনুরূপ টেলিফোনের লাইন চুরি টেলিফোনের লাইন চুরি দেখবেন যারা এক্সচেঞ্জে কাজ করে তারা চুরি করে লাইন দেয় আমরা বিদেশে থাকি আমরা জানি বিদেশ থেকে কস্ট বেশি আসে তো অনেকে লাইন চুরি করে দেয় তখন সেই লাইনে কথা বললে সস্তা হয় আর আসলে কার ক্ষতি হয় সরকারের ক্ষতি হয় অথবা কোম্পানির ক্ষতি হয় আর চোর বসে বসে মানুষকে সস্তায় কথা বলতে দিয়ে নিজে লাভ করে এ হচ্ছে এক প্রকার চোর লাইন চুরি করে ব্যবহার করা এবং বিল দিতে ফাঁকি দেওয়া বিলও ফাঁকি দিলে পরে চুরি করা হয় বিল অন্যের ঘরে চাপিয়ে দেওয়া অথবা চুরির লাইনে অর্থ কামানো ইত্যাদি সবই হারাম এগুলো সবই হারাম বিল যখন আপনি দেবেন না সেই বিলটা আবার করে কি অন্যের ঘরে চাপিয়ে দেয় মানে বুঝতে পারবে পারবে তখন ওখান থেকে তার ক্যাপাসিটি আছে যে বেশি কথা বলেনি তার ঘরে ডবল বিল আছে আর তুমি সস্তাতে একজনকে দিলে অথচ সেই বিলটা আরেকজনের ঘরে চাপিয়ে দিলে আর তুমি মাঝখান থেকে পয়সা খেলে এ হচ্ছে বড়োচোর লাইব্রেরি থেকে গোপনে বই নেওয়া লাইব্রেরি আপনাদের আছে না পিস লাইব্রেরি অনেক লাইব্রেরি আছে যে লাইব্রেরি থেকে মানুষ অনেককে মনে করে কি ইসলামিক বই ফ্রি নিয়ে আসে নিয়ে আর দেয় না সেটা কি হয় গোপনে চুরি করে নিয়ে আসে আসলে বই চুরিও এক প্রকার দোকানে মাল ঢুকে কোন প্রকারী ছাড়া আর কি অনেক বড় দোকান আছে সে দোকানে আপনার পেমেন্ট করতে হয় বের হওয়ার সময় আপনি গেলেন গিয়ে মাল নিলেন ছোটখাটো মাল পকেটে ভরলেন কিছু মাল সামনে তার দাম পেমেন্ট করে আর বাকি ভেতরের মাল ভেতরেই থেকে যায় এইভাবে চুরি করে বহু মানুষ খায় चोराम कथा रसुल्ला सबसे निकृष्ट चोर এর আসল চোর হচ্ছে এরা যা টাকা পশে চুরি করে তাই না কিন্তু যেটা চুরি করা সাধারণত যেমন বলেছেন সব থেকে নিকৃষ্ট চোর সেই যে তার নামাজ চুরি করে সব থেকে নিকৃষ্ট চোর আর নামাজ যে চুরি করে তার শাস্তি কি নামাজ যে চুরি করে তার শাস্তি একটা শোধে নেন ছোট যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন আল্লাহ যারা লোককে দেখাবার জন্য নামাজ পড়ে আর নামাজ চোর হলো সেই যে ঠকা ঠক রুকু করে করে। দেখবেন এক এক মানুষ নামাজ পড়ে যেন তার পায়ে স্প্রিং লাগানো আছে ঠাটাম করে অনেকে সোজা পিঠ খাড়া করে না গিয়ে সে রুকু করলো সু সু শুনবেন শুধু সুভান রব্বি আজিমটা শুনবেন না কি শুনবেন শুধু শুসু শুশু উঠে পড়লো উঠে পড়লো তো সোজা হয় উঠে দাঁড়াবে না বরং হাফ দানা খাওয়ার মতো কাকের দানা ঠোকরার মতো হ্যাঁ এই যে নামাজি হচ্ছে নামাজ চোর রাসুল্লাহাম বলছেন এই নামাজি নামাজের দিকে আল্লাহ তাকিয়েও দেখবেন না কবুল করা তো দূরের কথা তাকিয়েও দেখবেন না যে তার নামাজে তার রুকুতে সেজদাতে পিঠ সোজা করে না পিঠসোজা মানে সমস্ত হাড্ডি নিজের জায়গায় বসে যাবে সামান্য স্টপ করে তারপরে আপনি আবার সেজদায় যাবেন কিন্তু যে চোর যে নামাজ চুরি করে সে ওই যে খানিক খানিক করে সামান্য সামান্য করে নেবে আর বাকিটা কী করবে অপচয় করে অপচয় করে ঠক ঠক ঠক ঠক করে খেলো বাকিটা ফেলে দিলো এই যে অবহেলা অবজ্ঞা নামাজের ভিতরে এমন অবজ্ঞা অবহেলা আল্লাহ পছন্দ করেন না এমন নামাজের না তাকিয়ে দেখেন না কবুল হওয়া দূর কি বাত সুতরাং সব থেকে নিকৃষ্ট চোর টাকা পয়সা চুরি করে গয়নাঘাটি চুরি করে অলংকার চুরি করে অলংকার চুরি করে জানেন আজকাল অলঙ্কার সাব পরিষ্কার করার নামে আসছে দিয়ে বলছে একটু জল নিয়ে আসুন জল নিতে যেমনি ঘরনি ঘর ঢুকেছেন ও তখন চম্পট কেমন সুন্দর মজা হ্যাঁ এরকম হচ্ছে না বহু রকমের চুরি কত আর বলবো চোর বহু রকমের চোরের কত বুদ্ধি চোরের চৌষট্টি বুদ্ধি বলে না চোরের চৌষট্টি বুদ্ধি কত রকম বুদ্ধি আছে চুরি করার বিভিন্ন রকম বাহানা করে ছল ছুটো করে চুরি করছে তো সব থেকে নিকৃষ্ট চোর আপনি ঠিকই বলেছেন আমি অবশ্য ওই কথা যাচ্ছিলাম বলতে শেষকালে হয়তো বলতামও যে সব থেকে নিকৃষ্ট চোর হলো সে যে তার নিজের নামাজ চুরি করে প্রিয় দর্শক মন্ডলী খবরদার সেই চোর হবেন না যদি আপনি অলংকার ইত্যাদি চুরি না করেন নামাজ চুরি করবেন না কারণ সব থেকে বড় চোর নামাজি যে তার নামাজে রুকু সির্জা ঠিক মতো করে না আল্লাহ তালকে তৌফিক দেন ওসল্লা নবীন মোহাম্মদ আলাহি ওসাহবী আজমাইন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত